সপ্তম অধ্যায়ে জয় জয় মহামহেশ্বর গৌরচন্দ্র জয় জয় বিশ্বম্বর প্রিয়ভক্ত বিদ জয় জয় জগন্নাথ সচিপুত্র সর্বপ্রাণ কৃপাদৃষ্টে কর প্রভু সর্বজীব প্রাণ হেনমতে নবদ্বীপে শ্রী সুন্দর বাল্যলীলা ছড়ে করে প্রকাশবিস্তর বিস্তর নিরন্তর চপলতা করে সভাসনে মায় শিখালেও প্রবোধ নাহি মানে শিখাইলে আরো হয় দুগুণ চঞ্চল গৃহে যাহা পায় তাহা ভঙ্গয়ে সকল ভয়ে আর কিছু না বলছন্দে পরমানন্দে খেলায় লীলায় আদি খন্ড কথা যেন অমৃত শ্রবণ জয়ী শিশুরূপে ক্রীড়া করে পিতা মাতা কাহারে না করে প্রভু ভয় বিশ্বরূপ অগ্রজ দেখিলে নম্র হয় প্রভুর অগ্রজ বিশ্বরূপ ভগবান আজন্ম বিরক্ত সর্বগুণের অনিধান সর্বশাস্ত্রে সবে বাখানেন বিষ্ণু ভক্তি খণ্ডিতে তাহার ব্যাখ্যা নাহি কার শক্তি শ্রবণে বদনে মনে সর্বেন্দ্রগণে কৃষ্ণ না বলে না শুনে অনুজের দেখি অতি বিশ্বরূপ মানে গনে হইয়া বিস্মিত এ বালকহে প্রাকৃত ছওয়াল রূপে আচরণে যেন শ্রীবাল যত মানুষী কর্ম নির এ এবুজি খেলেন কৃষ্ণ এসুই সুশরীরে এই মত চিন্তে বিশ্বরূপ মহাশয় কাহারে না ভাঙে তত্ত্ব স্বকর্ম করয় নিরবধি থাকে সরবে বৈষ্ণবের সঙ্গে কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজার অঙ্গে জগৎ প্রমত্ত ধনু পুত্র বিদ্যারসে বৈষ্ণব দেখিলে মাত্র সবে উপহাসে আর যা তরজা সব বৈষ্ণব দেখিয়া জ্যোতি সতী তপস্য যাইবে মরিয়া তারে বলি সুকৃতি যে দোলা ঘোড়া চড়ে দশ বীর জন যার আগে পাছে রড়ে এত যে গোসাই ভাবে করহ তবু তো দারিদ্র দুঃখ না হয় খণ্ডন, ঘন ঘন হরি হরি বলি ছাড়ো ডাক ক্রুদ্ধ হয় গোসাই শুনিলে বড় ডাক এই মতো বলে কৃষ্ণ ভক্তি শূন্য জনে শুনি মহা দুঃখ পায় ভগবত গণে কোথাও না শুনে কেহ কৃষ্ণর কীর্তন দগ্ধ দেখে সকল সংসার অনুকণ দুঃখ বড় পায় বিশ্বরূপ ভগবান না শুনে অভীষ্ট কৃষ্ণ চন্দ্রের আখান, গীতা ভাগবত যে যে জনে বাপড়ায় কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা কারণ নাই সে ভাই উতর্ক ঘুষিয়া সব অধ্যাপকমরে, ভক্তিহ্যান নাম নাহি জান এ সংসারে অদ্বৈত আচার্য আদি যত ভক্তগণ জীবের কুমতি দেখি কর এ দুঃখে বিশ্বরূপ প্রভু মনে মনে গনে না দেখিব লোক মুখ চলি যাঙুগণে উষাকালে বিশ্বরূপ করি গঙ্গা স্নান অদ্বৈত সবাই আসি হয় উপস্থান সর্বশাস্ত্রে বা ন কৃষ্ণ ভক্তিসার শুনি অদ্বৈত সুখে করেন হুঙ্কার পূজা ছাড়ি বিশ্বরূপে ধরি করে কোলে আনন্দে বৈষ্ণব সব হরি হরি বলে কৃষ্ণ আনন্দে ভক্তগণ করে সিংহনাদ কারো চিত্তে আর নাহি স্ফূর বিষাদ বিশ্বরূপ ছাড়ি কেহ নাহি যায় ঘরে বিশ্বরূপ নাই সেন আপন মন্দিরে রন্ধন করিয়া শচি বলে বিশ্বম্বরে তোমার অগ্রজে গিয়া নহ সত্তরে মায়ের আদেশে প্রভু অদ্বৈত সভায় আইসেন অগ্রজরে লবার ছলায় আসিয়া দেখেন প্রভু বৈষ্ণব মণ্ডল অন্ন অন্য করেন কৃষ্ণ কথ নমঙ্গল আপন প্রস্তাব শুনি শ্রী সুন্দর সবারে করেন শুভ দৃষ্টি মনোহর নিরুপম লাবণ্যের সীমা চন্দ্র নহে এক নখের উপমা দিগম্বর সর্বঙ্গ ধুলায় দোসর হাসিয়া অগ্রজ প্রতি করেন উত্তর ভজনে আইস ভাই ডাক জননী অগ্রজ বসন ধরি চল আপনি দেখি সে মোহনরূপ সর্বভক্তগণ স্থগিত হইয়া সবে করে নিরীক্ষণ সমাধির প্রায় হইয়াছে ভক্তগণে কৃষ্ণের কথন কারু নাই সে বদনে প্রভু দেখি ভক্তমোহ সব বৈশয় বিনা অনুভাবে দাসের চিত্তে লয় আপন প্রসঙ্গে শুনহ ভাগবতের আখ্যান সুখ পরীক্ষিতের সংবাদ অনুপম এই গৌরচন্দ্র যাবে জন্মিলা গো শিশুর সঙ্গে গৃহে ক্রীড়া করি বলে জন্ম হইতে প্রভুরে সকল গোপীগণে নিজ পুত্র হইতেও স্নেহ করে মনে যদি না জানে কৃষ্ণের স্বভাবেই পুত্র হইতে বড় স্নেহ করে শুনিয়া বিস্মিত বড় রাজা পরীক্ষিত শুক স্থানে জিজ্ঞাসেন হই পুলকিত পরম অদ্ভুত কথা কহিলা গোসাই ত্রিভুবনে মতো কোথাও শুনি নাই নিজ পুত্র হইতে পর তনয় কৃষ্ণেরে কহ দেখি স্নেহ কইল কেমন অপ্রকারে শিশু ক কহেন শুনো রাজা পরীক্ষিত পরমাত্মা সর্বদেহে বল্লভবিদিত আত্মাবিনে পুত্র পুত্রবা কলত্র বন্ধুগণ গৃহ হইতে বাহির করায় ততক্ষণ অতে পরমাত্মা সবার জীবন সেই পরমাত্মা এই শ্রী নন্দনন্দন অতএব পরমাত্মা স্বভাব অধিক স্নেহ করে গোপী গণে কথা ভক্ত প্রতি নহে অন্নথা জগতে কেনে স্নেহ না করে কংসাদিহ আত্মা তবে হিংসে কেন পূর্ব অপরাধ আছে তাহারও কারণে সহজে সর্করা মিষ্ট সর্বজনে জানে কেহ তিক্ত বাসে জিউ ভা দোষেরও কারণে জিউ সে দোষ সরকরায়ের দোষ নাই অতএব সর্বমিষ্ট চৈতন্য গোসাই এই নবদ্বীপেতে দেখিল সর্বজনে তথাপিহ কেহ না জানিল ভক্তবীণে ভক্তের সে চিত্ত প্রভু হরে সর্বথায় বিহর নবদ্বীপে বৈকুণ্ঠে লোড়ায় মহিয়া সবার চিত্ত প্রভু বিশ্বম্বর অগ্রজে লইয়া চলিলেন নিজ ঘর মনে মনে চিন্তায় অদ্বৈত মহাশয় প্রাকৃত মানুষ কভু এ বা লোক নয় সর্ববৈষ্ণবের প্রতি বলিলা অদ্বৈত কোন বস্তু এবালক না জানি নিশ্চিত প্রশংসিতে লাগিলেন সর্বভক্তগণ অপূর্ব শিশু রূপ লাবণ্য কথন নাম মাত্র বিশ্বরূপ চলিলেন ঘরে পুন আইলেন অশীঘ্র অদ্বৈত মন্দিরে না ভাই সংসার সুখ বিশ্বরূপ মনে নির থাকে কৃষ্ণ আনন্দ কীর্তনে গৃহে আইল গৃহ ব্যবহার না করে নিরবধি থাকে বিষ্ণু গৃহের ভিতরে বিবাহের উদ্যোগ করয় পিতামাতা শুনি বিশ্বরূপ বড় মনে পায় ব্যথা ছাড়িব সংসার বিশ্বরূপ মনে ভাবে চলি যাং মনে মাত্র এই মনে জাগে ঈশ্বরের চিত্তবৃত্তি ঈশ্বর সে জানে বিশ্বরূপ সন্ন্যাস করিলা কত দিনে জগতে বিদিত নাম শঙ্করান্ন চলিলানন্ত পথে বৈষ্ণবাগ্রগণ্য চলিলেন যদি বিশ্বরূপ মহাশয় শচি জগন্নাথ দগ্ধ হইলারৃদয় গোষ্ঠী সহ ক্রন্দন করে উভ রায় ভাই রহে মূর্ছা গেল গৌর সে বিরহ বর্ণিতে বদনে নাহি পারি হইল ক্রন্দনময় জগন্নাথ পুরী বিশ্বরূপ সন্ন্যাস দেখিয়া ভক্তগণ অদৈত্যাদি সবে বহু করিলা ক্রন্দন উত্তম মধ্যম যে শুনিল নদী হ্যান নাহি যে শুনিয়া দুঃখ না জগন্নাথ শচির বিদীর্ণ হয় ভূপ নি ডাকে বিশ্বরূপ বিশ্বরূপ পুত্র মিশ্রচন্দ্র হইলা বিহল প্রবধ করে বন্ধু বান্ধব সকল স্থির হিস্র দুঃখ নাভাবিও মনে সর্বগোষ্ঠী উদ্ধারিলা সেই মহাজনে গোষ্ঠীতে পুরুষ যার করয় সন্ন্যাস ত্রিকোটি কুলের হয় শিবৈকুণ্ঠেবাস এন কর্ম করিলেন নন্দন তোমার সফল হইল বিদ্যা সম্পূর্ণ আনন্দ বিশেষ আরো করিতে জয় এত বলি সকলে ধরয়ে হাতে পায় এই কুলভূষণ তোমার বিশ্বম্বর এই পুত্র হইবে তোমার বংশধর ইয়া হইতে সর্বদুখ ঘুচিবে তোমার কোটি পুত্রে কি করিবে এ পুত্র যাহার এই মতো সবে বুঝায়েন বন্ধুগণ তথাপি মিশ্রের দুঃখ না হয় খন্ডন যেতে মতে ধৈর্য ধরে মিশ্র মহাশয় বিশ্বরূপ গুণ স্মরী ধৈর্য পাশরয় মিশ্র বলে পুত্র রহিবেক ঘরে ইহাতে প্রমাণ মোর নয় অন্তরে দিলেন কৃষ্ণ সে পুত্র নীলন কৃষ্ণ সে যে কৃষ্ণচন্দ্রের ইচ্ছা হইব সেই সে স্বতন্ত্র জীবের তিলার ধেক শক্তি নাই দেহেন্দ্রীয় কৃষ্ণ সমর্পিল তো মাঠাই এইরূপে জ্ঞানযোগে মিশ্র মহাধীর অল্পে অল্পে চিত্তবৃত্তি করিলেন নস্থির, হেন মতে বিশ্বরূপ হইলা বাহির নিত্যানন্দ স্বরূপের অভেদ শরীর যে শুনয়ে বিশ্বরূপ প্রভুর সন্ন্যাস কৃষ্ণ ভক্তি হয় তার চিন্নে কর্ম ফাঁস বিশ্বরূপ সন্ন্যাস শুনিয়া ভক্তগণ হরিষে বিষাদ সবে ভাবে অনুক্ষণ যে বা ছিল স্থান কৃষ্ণ কথা কহিবার তাহা কৃষ্ণ হরিলেন আমা সবাকার আমরাও না রহিব চলি যা অঙ্গনে এ পাপিষ্ঠ লোক মুখ না দেখি যেখানে আসন্ডীর বাক্য জ্বালা সহিবা কত নিরন্তর পথে সর্বলোক যত কৃষ্ণ হেন নাম নাহি শুনি কারো মুখে সকল সংসার ডুবি মরে মিথ্যা বুঝাইলে কেউ কৃষ্ণ পথ নাহি লয় উলটিয়া আরো সে উপহাস করয় কৃষ্ণ ভজি তোমার হইল কোন সুখ মাগি আসে খাও আরো বাড়ে যত দুঃখ যোগ্য নহে সব লোকের শনেবাস বনে চলি যাও বলি সবেচ্ছ প্রবোধেন সবারে অদ্বৈত মহাশয় পাইবা পরমানন্দ সবেই নিশ্চয় এত বড় বসমুই হৃদয়ে উল্লাস হেন বী কৃষ্ণচন্দ্র করিলা প্রকাশ সবে কৃষ্ণ গাও গিয়া পরম হরিষে এথাই দেখিবা কৃষ্ণের কথে দিবসে তোমার সবা লইয়া হইবে কৃষ্ণের অবিলাস তবে সে অদ্বৈত হও শুদ্ধ কৃষ্ণ দাস কদাচিৎ যাহা না পায় সুক বা প্রহ্লাদ তোমা সবার ভৃত্যেও পাইবে সে প্রসাদ শুনি অদ্বৈতের অমৃত বচন পরম আনন্দে হরি বলে ভক্তগণ হরি বলি ভক্তগণ করে হুঙ্কার সুখময় চিত্ত ভিত্তি হইল সবার শিশু সঙ্গে ক্রীড়া করে শিগৌর সুন্দর হরি ধ্বনি শনি যায় বাড়িরও ভিতর কি কার্যে আইলা বাপ বলে ভক্তগণে প্রভু বলে তোমরা ডাকিলাম এখানে এত বলি প্রভু শিশু সঙ্গে ধায়া যায় তথাপি না জানে কে হো প্রভুর বিশ্বরূপ হইলা বাহির তদবধি প্রভু কিছু হইলা সুস্থ নিরার সমীপে দুঃখ পাশ রয়ে যেন জন নি জনকে খেলা সম্ভরিয়া প্রভু যত্ন করি পরে তিলার্ধিক পুস্তক ছাড়িয়া নাহীন রে একবার যে সূত্র পড়িয়া প্রভু যায় আরবার বার উলটিয়া সবার ঠেকায় দেখিয়া অপূর্ব বুদ্ধি সবেই প্রশংসে সবে বলে ধন্য পিতা মাতা হেন বংশে সন্তোষে কহেন সবে জগন্নাথ স্থানে তুমি তো কৃতার্থ মিশ্র হ্যান নন্দনে এম তুবুদ্ধি শিশু নাহি ত্রিভুবনে বৃহস্পতি যিনি হইবে অধ্যয়নে শুনিলেই সর্ব অর্থ আপনে বা খানে হরিষ মিশ্র মিশ্রপুন চিত্তে বড় হয় বিমিশ সচিপতি বলে জগন্নাথ মিশ্র মিশ্রবর, এহ পুত্র না সংসার ও ভিতর এই মতো বিশ্বরূপ পরি জানিলা সংসার সত্য নহে তিল মাত্র সর্বশাস্ত্র মর্ম জানি বিশ্বরূপধীর অনিত্য সংসার হইতে তো হইলা বাহির এহো যদি সর্বশাস্ত্রে হইবে জ্ঞানবান ছাড়িয়া সংসার সুখ করিবে প্রয়াণ এই পুত্র সবে দুইজনের রজীবন, ইহারে না দেখিলে দুই জনের মরণ অতএার পরিয়া কার্য নাই মূর্খ হইয়া ঘরে মোর কনিমাই শীব বলে মূর্খ হইলে জিবে কেমনে তো কন্যাও না দিবে কোন জনে মিশ্র বলে তুমি তো অবধ বিপ্রসূতা হর্তা কর্তা ভর্তা কৃষ্ণ সবার রক্ষিতা জগত পোষণ কৃষ্ণ করে জগতের নাথ পাণ্ডিত্যে পোষয়ে কেবা কহিলা তোমাত কিবা বা মূর্খ কি পণ্ডিত যাহারো যেখানে কন্যা লিখিয়াছে কৃষ্ণ সে হইবে আপনে কুলবিদ্যা আদি উপলক্ষণ সকল সবারে পোষয়ে কৃষ্ণ কৃষ্ণ সর্ববল সাক্ষাতে এই কেন না দেখো আমাত পড়িয়াও আমার ঘরে কেন না হি ভাত ভালো মতে বর্ণ উচ্চারিত যে না পণ্ডিত গিয়া দেখো তার দ্বারে অতএাদি না করে পোষণ কৃষ্ণ সে সবার করে পোষণ পালন অনাশেন মরণম বিনা দৈন জীবনম অনারাধিত গোবিন্দ চরণস্ব কথম ভাবে অনাশে মরণ জীবন দৈন্যবিনে কৃষ্ণ শেষে বিলে হয় নহে বিদ্যাধনে কৃষ্ণ কৃপা বিনে নহে দুঃখের মোচন থাকিল বা বিদ্যাকুল কোটি কোটি ধন যার গৃহে আছে উত্তম উপভোগ তারে কৃষ্ণ দিয়াছেন কোন মহারোগ কিছু বিলসিতে না দুঃখে পুরী মরে যার নহি হইতে দুঃখী বলি এতে কে জানি হেও থাকিল হ কিছু নয় যারে যেন কৃষ্ণ আজ্ঞা সেই সত্য হয় এতে কেনা কর চিন্তা পুত্র প্রতি তুমি কৃষ্ণ পুশিবেন পুত্র কহিলাম আমি তাবৎ শরীর প্রাণ আছোয় আমার তাবৎ তিলক দুঃখ নাহার আমার সবার কৃষ্ণ আছেন রক্ষয়িতা क्या चिंता तुम जार माता प्रतिब्रता कर कार्य बोल तुम मूर्ख हई पुत्र मोर रो मात्र घरे एत बोली पुत्रेरे डाकिल मिस्रबर मिस्र बोले शुनो बाप आमारो उत्तर आजी हईते पाठ नाहक तुम इन्न था कर शपथमार যে তোমার ইচ্ছা বাপ তাই দিব আমি গৃহে বসি পরম মঙ্গলে থাকো তুমি এত বলি মিশ্র চলিলেন কার্যান্তর পড়িতে না পায় আর প্রভু বিশ্বম্বর নিত্য ধর্ম সনাতন শ্রী গৌরাঙ্গরায় না লঙ্ঘে জনক বাক্য পড়িতে না যায় অন্তরে দুঃখিত প্রভু বিদ্যারস ভঙ্গে পুনঃ প্রভু উদ্ধ হইলা শিশু সঙ্গে কিবা নিজ ঘরে প্রভু কিবা পর ঘরে যাহা পায় তাহা ভাঙে অপচয় করে নিশা হইলেও প্রভু নাই সে ঘরে সর্বরাত্রি শিশু সঙ্গে নানা ক্রীড়া করে কম্বলে ঢাকিয়া অঙ্গ দুই শিশু মেলি বিষ প্রায় হইয়া চলেন কৌতূহলী যার কলাবন দেখি থাকে দিনে রাত্রি হইলে বিষরূপে ভাঙ্গয়ে আপনে গরু জ্ঞানে হায়, জাগিলে গৃহস্থ শিশু সংহতি পলায় কারো ঘরে দ্বার দিয়া বান্ধয় বাহিরে লঘুবি গুরুবি গৃহস্থ করিতে নাহি পারে কে বান্ধিল দোয়ার করয় হায় হায় জাগিলে গৃহস্থ প্রভু উঠিয়া পলায় এই মতো দিন রাত্রি ত্রিদশের শিশু গণ সঙ্গে ক্রীড়া কর এ সর্বথায় করে প্রভু বিশ্বম্বর তথাপ্রিয় মিশ্র কিছু না করে উত্তর একদিন মিশ্র চলিলেন কার্যান্তর না পায় প্রভু ক্রোধিত অন্তর বিষ্ণু নৈবেদ্যর যত বজ্র হারিগণ বসিলেন প্রভু হারি করিয়াসন এবার নিগুর কথা শুনো একমনে কৃষ্ণ ভক্তি সিদ্ধি হয় হার শবনে বর্জ্যহারি গণসব করি সিংহাসন প্রতিবসি হাসে গৌর সুন্দরবদন লাগিল হারির কালী সর্বগৌর অঙ্গে কন কবতুলি যেন লেপিয়াছে গন্ধে শিশুগণ জানাইল গিয়া নিমাই করেন হাই হাই, এ স্থানেতে বাপ না বর্জ্য হারিয়া সব পরশিলে স্নান এতদিনে তোমারে না জন্মিল জ্ঞান বহু বলে তোরা মোরে নাদিস পড়িতে ভদ্রাভদ্র মূর্খ বিপ্রে জানিবে কামতে মূর্খ আমি না জানিয়ে ভালো মন্দস্থান সর্বত্র আমার এক অদিতীয় জ্ঞান এত বলি হাসে বর্জ্য হাড়িরও আসনে দত্তাত্রেও ভাব প্রভু হইলা তখনে মায়ে বলে তুমি যে বসিলা মন্দস্থানে এবে তুমি পবিত্র বা হইবা কেমনে প্রভু বলে মাতা তুমি বড় শিশুমতি অপবিত্র স্থানে কভু মোর নহে স্থিতি যথা মরিত স্থান গঙ্গা আদি সর্বতীর্থ তহি অধিষ্ঠান আমার সে কাল্পনিক সূচি বা সূচি কি দোষ আছে মনে ভাব বুঝি লোকবেদমতে যদি অশুদ্ধ হয় আমি পরশিলেও কি অশুদ্ধতা রয় এসব হাড়িতে মূলে নাহিক দূষণ তুমি যাতে বিষ্ণু লাগি করিলা রন্ধন বিষ্ণুর রন্ধনস্থালী কবুদুষ্ট নয় সে হাড়ি পরশেয়ার স্থান শুদ্ধ হয় এতেকে কে আমার বাস নহে মন্দস্থানে সবার শুদ্ধতা মোর পরশ কারণে বাল্যভাবে শরবত কহি প্রভু হাসে তথাপিনা বুঝে কেহ তান মায়া বসে সবেই হাসেন শুনি শিশুর বচন স্নান আসি করো শচি বলে তখন নাই সেন প্রভু সেইখানে আছে, সচি বলে ঝাট আয়ে বাপ জানে পা প্রভু বলে যদি মরে না দেহ পড়িতে তবে মুই নাহি যাং কহিল তোমাতে সবেই ভতেন ঠাকুরের জননী রে সবে বলে কেনে নাহি দেহ পড়িবারে যত্ন করি কেহ নিজ বালক পড়ায় আপনে পড়িতে শিশু চায় কোন শত্রু হেন ঘরে মূর্খ করি পুত্র রাখি ইহাতে শিশুর দোষ তিলার দেখো নাই সবেই বলেন বাপ আইসিমাই আজি হইতে তুমি যদি না পাও পড়িতে তবে অপচয় তুমি কর ভালো মতে নাই সে খানে সেইখানে বসি হাসে সুকৃতি সকল সুখ সিন্ধু মাঝে ভাসে আপনে ধরিয়া শিশু আনিলা জননী হাসে গৌরচন্দ্র যেন ইন্দ্র নীলমণি তত্ত কহিলেন প্রভু দত্তাত্রেয় ভাবে না বুঝিল কেহ বিষ্ণু মায়ার প্রভাবে স্নান করাইলা লয়া শচী হেন কালে আইলেন মিশ্র মাহামতি মিশ্রস্থানে শচী সব কহিলেন কথা পড়িতে না পায় পুত্র মনে ভাবে ব্যথা সবেই বলেন মিশ্র তুমি তো উদার কার কথায় পুত্রে নাহি দেও পরিবার যে করিবে কৃষ্ণচন্দ্র সেই সত্য হয় চিন্তা পরিহরি দেহ পড়িতে নির্ভয়ে ভাগ্য সে বালক চাহে আপন পড়িতে ভালো দিনে সূত্র দেহ ভালো মতে मिस्र बोले तुमरा परम बधुगण तुमराजे बोलोारचन अलौकिक देखिया शिश्र सर्वकर्म विस्य भेह नहीं जाने मर्म। मद्धे मद्धे जान मर्म मध्य मध्य कौन जन अतिभाग्यवान पूर्वे कही राखिया जगन्नाथ स्थान प्राकृत बालक कभू य बालक नहे যত্ন করি এ বালকে রাখি ও হৃদয়ে নিরবধি গুপ্তভাবে প্রভু কেলি করে বৈকুণ্ঠ নায়ক নিজ অঙ্গনে বিহরে পরীতে আইলা প্রভু বাপের আদেশে হইলেন মহাপ্রভু আনন্দবিশেষে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ পৃন্দাবন দশত চুপদো জুলে গানা ইতি চইতন্ন ভাগ্঵তে আদি খন্ডে স্ি ভিশ্যরুপ সন্নাসাদি ভানাম নাম সাপত মধ্ধায়।